আল্লা সতর্ক করতেছেন জন্য দল ভারী করার জন্য কিছু কথাকে বাছাই করে নিলেন বাকি সব কথা বাদ দিয়ে দিলেন ইসলামের অর্থনীতি বাদ অর্থনীতির কথা বলবো না অর্থনীতি বাদ দিয়ে দিলাম সমাজনীতি বাদ দিয়ে দিলাম শুধু পারিবারিক দশটা উসুল বললাম যে দরকার নাই অথবাই সকাল বিকাল এই জিকিরাস দিলাম এইগুলাই করেন বাস এগুলাই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট এই দিনকে যত সংক্ষিপ্ত বানাবেন তত এই দিনের অনুসারে থাকবে কারণ মানুষ সবসময় শর্টকাট ফুঁজে সংক্ষিপ্ত খুঁজে যত দেখবে যে বিস্তৃত তত মানুষ ওইটাতে কম যায় আর যত দেখবেন সংক্ষিপ্ত আপনি যদি বলে দিতে পারেন যে আগামী পাঁচ তারিখে আমাদের এখানে একটা আহ্বাল মোনাজাত হবে একটা ওয়াসাতি মোনাজাত হবে মাঝামাঝি মোনাজাত হবে আর একটা আখেরি হবে এই মুনাজাতে যদি অংশগ্রহণ করতে পারেন তাহলে আপনার দুনিয়া আখেরাতের সগীরা কবিরা তবিলা যত রকমের আর আবার ময়দানে একটা সটকাট তরিকার মুনাজাত হয় না আজ পর্যন্ত হয়েছে কোনো দিন যে ময়দানে দোয়া কবুলের একেবারে নির্দিষ্ট মার্কাস রাসুল সাল্লাম দোয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়ে গেছেন বলছেন কি খাই দোয়ায়ে এ দোয়া ওরাপা সবচেয়ে উত্তম দোয়া হলো আরফার দোয়া কোনদিনা যে দোয়া করবেন সেই দোয়া কবুলি মোনাজাত আখারি মোনাজাত নাই প্রথম নাই, শেষ মোনাজাত আখেরি মানে কি শেষের পরে কি তো প্রতি বছর আবার আখেরি হয় কেমনে তো জীবন একবারেই হবে এটা শেষ যে কথাটা আমরা বলছি যে যতই শর্টকাট করে তত মানুষ সেটা পছন্দ করে কিন্তু মানুষের পছন্দ আল্লাহর কাছে বিবেচ বিষয় নয় আল্লাহ সুবান বিবেচন বিষয় হলো আপনি আপনার উপরে যে হয়। সে ওহি থেকে আপনি কিছু অংশ বাদ দিবেন না পরিত্যাগ করবেন নাহ সদর আর আপনার বক্ষকে সংকীর্ণ যেন না হয় সংকীর্ণ করবেন না অর্থাৎ আপনি ছোট্ট দিন বানায় নিবেন না আল্লাহ যে দিন দিচ্ছেন সেই দিন হলো অনেক বিস্তৃত দিন এমন কোনো দিক ও বিভাগ নাই যেখানে দিন নাই। আছে এরকম কোনো সেক্টর আছে যেখানে দিনের সাথে সম্পর্ক নাই এরকম একটা সেক্টর বের করতে পারবেন যে এখানে দিনের সাথে সম্পর্ক নাই আমি যেমনে চাই তেমনে চলতে পারি পানের নিচে ডুব দিয়ে সেখানে বলেন যে এখানে দিন নেই বলতে পারবেন আপনি রমজান মাসে পানির নিচে যে ডুব দি পানি খাইলে সেখানে কি আপনার রোজা থাকবে তাহলে পানির নিচেও দিন আছে সাগরের নিচেও দিন আছে মহাকাশেও দিন আছে আপনি বিমানে যাচ্ছেন যদি কোন এখন আর দিন শরীয়ত নাই বিমানের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারে। পারবেন জমিনে থাকলে দিন আছে আমি তো এখন জমিনে নাই অনেক উপরে উঠে গেছি সেখানেও আল্লাহর দিন আছে এমন কোনো জায়গা নাই পৃথিবীতে আল্লাহর জমিনে যেখানে আল্লাহর দিন বিস্তৃত নেই এমন কোন সময় নেই যে আল্লাহ বলে দিলেন যে ঠিক আছে এই এক মাস তোমাদেরকে স্বাধীন দেওয়া হলো। যেভাবে ইচ্ছা সেভাবে চলো এরকম কোনো মাস তারিখ দিন আছে তাহলে বোঝা যায় এমন কোন দিন এমন কোনো ক্ষণ এমন কোন মাস এমন কোনো জায়গা নাই যেই জায়গা আল্লাহর দিন থেকে বাদ যাবে অর্থাৎ আল্লাহ সবান তাল্লার দিনটা সর্বময় বিস্তৃত সব জগতে বিস্তৃত সব সেক্টরে বিস্তৃত কিন্তু এটাকে যত সংক্ষিপ্ত করে নিয়ে আসবেন তত মানুষ বেশি পছন্দ করবে তো এই জন্য নবিরাসুলেরা যখন এই দিন নিয়ে বিভিন্ন প্রকারের অত্যাচার নির্যাতনের সম্মুখীন আল্লাহ খবরদার আমার দিনকে শর্টকাট বানিয়ে আপনি আবার একটা সোক্ত দিন বানায় নিবেন না